পরিবর্তন যাতে হয় তার জন্য যদি পরিবর্তন এখন সময় কিনে না উঠতে পারি যাতে পরিবর্তনটা হয় তার জন্য আমি সেটা নিজে দিয়ে যাবো বাবাগুলো থাকো মা গুলো থাকো তাহলে আমি কাজটা ঠিক করবো আর যদি বলবেন যে না সব বাবা সব মা তা সেইভাবে চিন্তা কর